Peace TV Bangla মানবতার সমাধান السلام علیکم ورحمة الله وبرکاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد پستی বাংলার شمانی <سلام> تو ও و درشوک بندو عمرا عمدد نداری تو درسر عطایش نمبر حدیث پاک کچلم اچھا عمرا ইয়া বক্তিতার সাথে সাথে মনে হচ্ছে এটি একটি বিদায়ী ভাষণ জীবনের অন্তিম মুহূর্তে যেরকম মানুষ তার অন্তরে অন্তর স্থল থেকে কথাগুলি বের করে শেষবারের মতো ওসিয়ত করে যায় আপনার ভাষণটি এইরকম মনে হচ্ছে আপনি আমাদেরকে আরও কিছু উপদেশ দিন আরো কিছু নসিহাত করুন সাহাবাদেরই আবেদন প্রমাণ করছে রসল আলী আসালামের বক্তৃতা কতই না হৃদয়গ্রাহী ছিল শুধু ও বৃন্দ এ পূর্বে আমরা বলবো যে যিনি উপদেশ দেবেন এটা মনে রাখতে হবে যে কোরআন ও হাদিস আমাদের কাছে আমানত এই আমানত যথাযথভাবে আদায় করতে হবে এই কোরআনের পরে আর আসমানি কিতাম আসবে না এই নবীর পরে আর কোনো নবী আসবেন না কাজেই এই যে ওম্মতের দায়িত্ব হচ্ছে কোরআন ও সন্ন্যাহের বাণীগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া এটি কিন্তু ছোটোখাটো দায়িত্ব না এটি অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা নবী ও রসুলদের দায়িত্ব নবীরা ছেড়ে যান না অর্থ করি তারা জ্ঞান মানুষের কাছে ছেড়ে যান এই জ্ঞান মানুষের কাছে তুলে ধরার এই মানসিকতা আপনাকে অবশ্যই রাখতে হবে কাজী এই মানসিকতা সহ যে বক্তা বক্তৃতা করবেন তিনি কিন্তু সফল কাম হবেন তাই আমরা এ পর্বে আলোচনা করব সফল বক্তার বৈশিষ্ট্য কি কি। এর মধ্যে প্রথম নম্বর আমরা বলবো যে বক্তা যে বিষয়ে বক্তৃতা করবেন সে বিষয়ে তাকে পূর্ণ ইমানদার হতে হবে এবং পূর্ণ প্রত্যয়ী হতে হবে এই জন্য আল্লাহ সু ভায়ানবাহা বলছেন وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تتلون الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَأَنْتُمْ تُرْكُمُوهُ أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَأَنْتُمْ تُرْكُمُوهُ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ أَرُمْ تُমাদারে কি ভুলে যাচ্ছো وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ আতোসদো মারা তো কিব পাঠ করছো أَفَلَا تَعْقِلُونَ তার পরে কি আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যারা নিজেরা ভালো কাজের আদেশ করে অথচ নিজেরা কিন্তু নিজেদেরকে এই কর্ম থেকে ভুলে যায় ফলে এই আদেশ বা এই উপদেশ প্রভাব বিস্তার করে না প্রভাব বিস্তারের প্রথম শর্তই হলো। আমি যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে আমি পূর্ণ ইমানদার হব পূর্ণ দৃঢ় হব এবং এর সাথে আমার সম্পর্ক সুগভীর হবে তবে কিন্তু ইহা প্রভাব বিস্তার করবে আমরা বলেই চলেছি কিন্তু নিজেদের বাস্তব জীবনে সেটার প্রয়োগ আমরা করি নাই আহ কতই না দুর্বুগ যারা নিজেরা মানুষকে উপদেশ দেবে অথচ নিজেরা নিজেদেরকে ভুলে যাবে রসুল্লাহ সাল্লিউসাল্লাম তাদের অপরিনাম বর্ষিত কথা উল্লেখ করেছেন হাদিসে যে একদল বক্তা কে আমতের মাথায় উঠবে যারা জ্ঞান অর্জন করেছে এবং মানুষকে উপদেশ দেবে উপদেশ দিলে তখন কিন্তু আল্লাহ রব্বুল আলম তাদেরকে জিজ্ঞাসা করবেন তুমি আমার নিয়ামত খেয়েছো। কী করেছ নিয়ামত কি হক আদায় করেছো তখন সে বলবে রব্বুল্লাহ আলমিন তোমার জন্য তো ছবি করলাম তোমার দিন শিখলাম তোমার দিনের তালিম দিলাম দিনের প্রচার করলাম দিনের প্রসার করলাম দিনের তাবলিক করলাম দিনের কথা ফেরি করে বেরিয়েছি আল্লাহ ছবি তো তোমার দিনের জন্য করেছি তখন আল্লাহ রব্বুল্লা আলম বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি দুনিয়াতে এগুলি করেছিলে তোমাকে সুবক্তা বলা হবে তোমার মান মর্যাদা বেড়ে যাবে তোমার সুখ্যাতি ছড়িয়ে যাবে তোমার পিছনে মানুষের মিছিল হবে মানুষ তোমাকে সম্বর্ধনা জানাবে মর্যাদা পাবে মানুষের কাছে দুনিয়াতে সব পেয়ে গেছো আমার এখানে তোমার কোনো স্থান নাই, সুম্মা নেই এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে অপর হাদিস আরাম বলেছেন কেয়ামতের মাঠে ঘুরতে থাকবে একদল লোক যাদের নারী ভুড়ি পেট সব বেরিয়ে থাকবে আর ওর মধ্যে গুরুপাক থাকবে তখন তারই করুণ অবস্থা থেকে মানুষ বলবে কেন এই অবস্থা কেন তারা হলো ওই সমস্ত লোক যারা মানুষকে আদেশ করত তারা নিজেরাই বলবে আমি তোমাদেরকে আদেশ করতাম ভালো কাজের ওলাম এম আমি সেই কাজটা করতাম না আমি তোমাদেরকে বারণ করতাম হারাম কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে কিন্তু আমি সেটাই করতাম এটা থেকে আমি বিরত থাকতাম না এজন্য আমার এই করুণ পরিণতি কাজে আমরা বলবো একজন বক্তা যদি সুবক্তা হতে চান একজন বক্তা যদি মানুষের হৃদয়ে পৌঁছতে চান তাহলে তাকে অবশ্যই যে বিষয়ে বক্তৃতা দিবেন সে বিষয়ে তার ইমান তার পূর্ণ থাকতে হবে এবং সুস্থ আত্মার অধিকারী হবেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য আত্মা কলবে সালিম আল্লাহ বলছেন যারা আল্লাহর কাছে আসবে সুস্থ আত্তা নিয়ে আত্মার দিক থেকে পরিচ্ছন্ন হবেন না তিনি যদি উপদেশ দেন তার উপদেশ মানুষের কাছে হাস্যপ্রদ হবে সেটা অন্তরের অন্তর স্থল থেকে উত্তিত হবে না তখন এই বক্তব্য মানুষের ভিতরে প্রভাব বিস্তার করবে না অতএব আপনি সুবক্তা হতে গেলে আপনাকে অবশ্যই কালবে সালিম বা সুস্থ বিবেকের অধিকারী হতে হবে এবং সুস্থ বিবেক নিয়ে কথা বলবেন আপনার কথা মর্মস্পর্শী হবে আপনার কথা হৃদয়গ্রাহী হবে আপনার কথা অন্যের উপরে প্রভাব বিস্তার করবে নিজে কথা বলবেন কিন্তু কাজ করবেন না তার কর্ম একরকম তার হবে এটা কিন্তু আল্লাহর কাছে কত যে গৃহীত আমরা সেটা জানতে পারবো সোরা একটি আয়াত পাঠ করলে আল্লাহ রব্যুর বলছেন কেন ওইসব কথা বলো যা তোমরা করো না আল্লাহ রাবুল্লা আলমিন প্রস্তুত করেছে লিমা তাকলুনাতে যা তোমরা করনা সে বিষয়ে কেমন করে তোমরা উপদেশ দাও কেমন করে বল বলো আল্লাহর কাছে কত বড় রাগের বিষয় কত বড় গৃণার বিষয় কত বড়ো ক্রুদের বিষয় যে তোমরা ওইসব কথা বলবি যা তোমরা করো কাজী একজন বক্তার বিতর ও বাহির এক হওয়া উচিত তখন বুঝতে হবে তিনি সত্যিকার অর্থে সংযমশীল সত্যিকার অর্থে হেজগার এবং তার কথাটি অন্তর থেকে উৎসাহারিত হচ্ছে আর অন্তর থেকে যে কথা উৎসাহারিত হবে সেটা আরেক অন্তরে গিয়ে প্রবেশ করবে অন্তর থেকে উৎসাহারিত না হলে এটা আরেক অন্তরে প্রবেশ করবে না শুধু ও দর্শকবৃন্দ আমরা যদি এ ব্যাপারে একটা বাস্তবতার দিকে তাকাই তাহলে দেখতে পাব অত্র হাদিসে সাহাবি আরবাজ্লা আনহু যেভাবে বলছেন যে রসুল সাল আলিউসালের বক্তৃতা শোনার সাথে সাথেই আমাদের অন্তরগুলিকে পেয়ে উঠল এবং চোখ দিয়ে পানি ঝরতে লাগলো কেন কেন জড়তে লাগলো এ প্রমাণ পাওয়া যায় না যে সাহাবাই কাম রেজওয়াল আলিহিম আজমাইন প্রিয়নবী সাল আলিউসাল্লামের সোহবতে থেকে তার সান্নিধ্যে থেকে কী ট্রেনিং গ্রহণ করেছেন কী শিক্ষা নিয়েছেন যে শিক্ষা তাদের জীবনে এমন আমূল পরিবর্তন এনে দিল যে তারা সব সময় আল্লাহ প্রেমিক হয়ে গেলেন আমরা জানি যুদ্ধের ময়দানে সাহাবিকে যখন রসুল সল্লা আলী আসসাল্লাম বানিশুলাচ্ছেন জান্নাতের খুশখবরি তখন তিনি বলছিলেন ইয়া রসুল আল্লাহ আমি কি সেই জান্নাতের অধিকারী হব আমি কি সেই বেহেসনে যেতে পারবো তখনই রসুল সল্লাহাম বললেন জি হ্যাঁ তুমি সেই জান্নাতে যাবেন সাহাবি খেজুর খাচ্ছিলেন কিছুক্ষণ পরে বললেন আমার মস্তিতে যে খেজুরগুলি আছে সেগুলি যদি আমি খাওয়া পর্যন্ত বেঁচে থাকি হায়া অত্যন্ত এটা অত্যন্ত সুদীর্ঘ সময় না আমি আল্লাহর ডাকে সাড়া দেব আল্লাহর হকুমের জন্য আমি ঝাঁপিয়ে পড়ব তারা কিন্তু কাল বিলম্ব করেন নাই হাতের খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে নেমে গেছেন আল্লাহর ডাকে এটা হচ্ছে সাহাবাদের ভিতরে জাগ্রত বোধ এটাই হচ্ছে রসুলসল্লাহ আলী সাল্লামের কাছ থেকে পাওয়া বাস্তব প্রশিক্ষণের ফল রসুলসল্লাহ আলী মানুষের আত্মার খোরাক দিয়েছেন মানুষের আত্মার শুদ্ধি অর্জন করেছেন শুধুও দর্শকবৃন্দ সময়ালো একটা বিরতির আমরা যাচ্ছে ছোট্ট বিরতিতে কেউ দূরে যাবেন না ফিরে আসব আপনাদের প্রিয় অনুষ্ঠানে বাকি অংশ সমাপ্ত করতে ধন্যবাদ निकटे मनोन दिन इत क्रनोधी कार्यक्रम क्यों करके निश्चित करे रखबोान खेलान जमीन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 आर की की आछे जाना देखुन। और शुक्रवार रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छंगे पीट टी ज्ञान मोहन आल्ला प्रणयन कर একটা বিধান আছে কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছেন সে বিষয়টা আমরা লেখা করবো চলুন जीवन आयिष्ठ और सन्तोषनक करते शिखी देख मानवतार कल्याण इसलमी सारिया साढ़े आठटाए पुन सम्प्रचार सकाल सारे देशे बीस टी सहस लागे आपनी जा विश्वास करें तारक्षे कथा बोलते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 দেখুন প্রশ্ন করার সাহস করুন বিরতির পর পুনরায় স্বাগত বিরতির আগে যে কথাটা আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ বলছেন ক্যাবুরা আল্লাহের আল্লাহর করুধের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 আমরা যদি ব্যাপারে একটা বাস্তবতার দিকে তাকাই তাহলে দেখতে পাব অত্র হাদিসে সাহাবি এরবাজু যেভাবে বলছেন যে রসুল সাল আলিউসালের বক্তৃতা শোনার সাথে সাথেই আমাদের অন্তরগুলিকে পেয়ে উঠল এবং চোখ দিয়ে পানি ঝরতে লাগলো কেন কেন ঝরতে লাগল এ দ্বারা প্রমাণ পাওয়া যায় না যে সাহাবাই কেন রিজওয়ান প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লামের সহবতে থেকে তার সান্নিধ্যে থেকে কি ট্রেনিং গ্রহণ করেছেন কি শিক্ষা নিয়েছেন যে শিক্ষা তাদের জীবনে এমন আমূল পরিবর্তন এনে দিল যে তারা সবসময় আল্লাহ প্রেমিক হয়ে গেলেন আমরা জানি যুদ্ধের ময়দানে সাহাবিকে যখন রসুল সাল্লিউসাল্লাম বানিসুলাচ্ছেন জান্নাতের খুশখবরি তখন তিনি বলছিলেন ইয়া রসুল আল্লাহ আমি কি সেই জান্নাতের অধিকারী হব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 তারা কিন্তু কাল বিলম্ব করেন নেই হাতের খেজুর ছুড়ে ফেলে দিয়ে নেমে গেছেন আল্লাহর ডাকে এটা হচ্ছে জাগ্রত বুধ এটাই হচ্ছে রসুল্লাহ থেকে পাওয়া বাস্তব প্রশিক্ষণের ফল রসুল্লাহ আলী মানুষের আত্মার খোরাক দিয়েছেন মানুষের আত্মার শুদ্ধি অর্জন করেছেন আল্লাহ রব্লা আলমিনে বলছেন একজন নিরক্ষর নির্বাচন করে পাঠিয়েছেন দুনিয়ার কোনো মানুষের কাছে তাকে শিক্ষা নিতে হয় নাই তার স্বয়ং শিক্ষক আল্লাহ সুবাহকে স্থির করে দিয়েছেন আর যে ব্রিলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তিনি সরাসরি জ্ঞান লাভ করেছেন আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন ভান্ডার থেকে যে জ্ঞানের ইহলোকিক এবং পারলৌক তার হাবিব মুহম্মদ সালি ইসাল্লামকে দান করেছেন আর সেই জ্ঞান দিয়ে তিনি কিন্তু মানুষের আত্মার পরিশুদ্ধি করেছেন তাদেরকে পবিত্র করেছেন আত্মার শুদ্ধি গোটাইয়েছেন এবং তাদেরকে কিতাব আল কোরআন আল হেকমা এবং সন্ন্যত শিখিয়েছেন যা তারা এর আগে জানতো না তার বাপদাদা চোদ্দ পুরুষ এর আগে বিভ্রান্ত ছিল আল্লাহর নবী এসে তাদেরকে আত্মার শুদ্ধি গোটাইয়েছেন এই যে আত্মপরিশুদ্ধ এক শ্রেণীর বিবেকবান মানুষ রসুল সাল্লাহ আলি ইসাল্লাম পেয়ে গেলেন যারা রসুল সল্লা ইসলামের হ্যাওয়ারি যাদের রসুল সাল্লাহামের সাহাবি তারা ইমানের সাথে রসুলকে পেলেন ইমানের সাথেই তাদের দুনিয়া থেকে প্রস্থান হলো তারা কিন্তু ওইভাবে হৃদয়টাকে গড়ে নিয়েছিলেন যেমনটি রসুল সাল আলিসাম ট্রেনিং দিয়েছিলেন শুধুও দর্শকবৃন্দ দেখতে পাই যে সে ট্রেনিংয়ের বাস্তব ফল কি ও জিলাত মিনহাল কলুব ও জরাফাত মিনহাল রয়ুন রসুলের বক্তৃতার সাথে সাথেই তাদের চোখ দিয়ে পানি ঝরে এলো তাদের অন্তরগুলি কেঁপে এট আমরা জানি যে রসুলসল্লা আলিউস্লামের অফাতের সংবাদ শোনার পরে অমর রাজি আল্লাহ আনহু রসুলের প্রতি অধিক মহাব্বথে তিনি একটু বেপরোয়া হয়ে গিয়েছিলেন কিন্তু তখন ও বকর রদিয়াল্লাহ আনহু এসে কোরআনের আয়াত শুনিয়ে দিলেন কোরআনের আয়াত যখন রসুল সল্লাহ আলিউসাল্লামের এই আয়াত যা রসুলাম শিখিয়েছিলেন আল্লাহর বাণী এটা যখন শুনিয়ে দিলেন অমর রদিয়াল্লাহ আনহু সাথে সাথেই তার রক্ত ঠান্ডা হয়ে গেল কোরআনের কাছে সারেন্ডার করলেন এবং তিনি বসে গেলেন হাত থেকে তোর বাড়ি খসে পড়ে গেল কেন তারা ছিলেন বাস্তব প্রশিক্ষণ প্রাপ্ত তারা কোরআনের বাণী শোনার সাথে সাথেই তাদের হৃদয়ে গলে যেত এবং আত্মসমর্পণ তাৎক্ষণিক করতেন কাল বিলম্ব করতেন না এটাই তো ইসলামের পরিচয় আল্লাহ রব্বুল্লা আয়ারমিন ইসলামের অনুসারী যারা মুসলিম তাদের জাতির পেশা হিসেবে আখ্যায়িত করেছেন ইব্রাহিম আলী ইসলামকে কিন্তু ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ রবুল্লা আয়ারমিন যত কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিয়েছেন সকল পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন তার রব তাকে বললেন তার রব যখন তাকে বললেন তুমি বৈশ্যতা স্বীকার করোলে তিনি বললেন আমার রবের জন্য জগৎ সময়ের আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম কাল বিলম্ব করেন নাই লাভ লস কোন প্রশ্ন করেন নাই এটাই ছিল প্রকৃত আত্মসমর্পণকারী আত্মার পরিচয়ক সেজন্য তিনি সফল কাম হয়েছেন এবং তিনি নবী ও রসুলদের পিতৃত্বের মর্যাদা লাভ করেছেন যাকে বলা হয় আবুল আম্বিয়া নবী ও রসুলগণের পিতা শুধু ও দর্শকবৃন্দ সাহাবাই কেরামদের জীবনী যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো আল্লাহ রবাহ আয়ালমিন সোনায় মাইদার তিরাশি নম্বর আয়তে বলছেন ও ইজিল যখন তারা শুনতে পেতেন যা তাদের অসুরের প্রতি নাজিল করা হয়েছে মিনাল তখন আল্লাহর পক্ষ থেকে আসা হক যা জেনে নিতেন তারা এই জেনে নেওয়ার পরেই তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যেত অস্ত্র বেরিয়ে যেত এটা ছিল সাহাবাদের বৈশিষ্ট্য এজন্য একজন ইমানদার যত ইমান তার বেশি হবে তত বেশি সে নিজেকে ওইভাবে প্রস্তুত করবে এবং সে আকারের জন্য বেকুল হইয়া থাকবে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য সে ওদগ্র বাসনা নিয়ে এগিয়ে চলবে মন সময় দূরু দূরু করবে পাপ থেকে সে সব সময় সতর্ক থাকবে আল্লাহ রব্বুল আলমিন সফল কাম মমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সোরা আনফলে বলছেন তারাই যখন তাদের কাছে যারা পাপ করতে করতে পঙ্কিল সাগরে ডুবে গেছে রসল ইদা সাল্লাম বলছেন কেউ যদি একটা গুনহের কাজ করে নকি সাউদা। তার কালবেের উপরে একটা কালো দাগ পরে যদি সে তওবা করে তাহলে দাগটি মুছে যায় হয়ে যায়। কিন্তু যদি তওবা না করে সে পাপের পর পাপ করতে তার আত্মাটাকে পাপ বেষ্টন করে ফেলে গ্রাস করে ফেলে সেজন্য ওই মুহূর্তে তাকে যখন আল্লাহর কথা বলা হয় তৌহিদের কথা বলা হয় রিসালতের কথা বলা হয় ইসমা কনুবহুম ওদের কালগুলি সংকুচিত হয়ে আসে তারা মানতে রাজি না কঠিন হইয়া যায় মুখ ফেরাই কিন্তু যখন গায়ের কথা বলা হয় যখন আড্ডার কথা বলা হয় যখন গান বাদ্যের কথা বলা হয় যখন অন্যের পূজার কথা বলা হয় তখন কিন্তু ইজাহোম শরণ তারা যখন আনন্দচিত্তে সেদিকে ঝাঁপিয়ে পড়েন শুধু ও দর্শকবৃন্দ আমরা কিন্তু এটা যদি বাস্তবতার নির্দিকে পরীক্ষা করি তাহলে দেখতে পাবো যে যেখানে যত বেশি বেদা ও অসেরিক সেখানে কিন্তু মানুষের ঢল মানুষ সেখানে স্বাচ্ছন্দের সাথে যায় উল্লাস করে কেন ওই যে পাপের দ্বারা আত্মাকে কলুষিত করে ফেলেছে তখন তারা ওই সেরিকের আড্ডা যেখানে পায় সেখানে গিয়ে আত্মপ্রশান্তি লাভ করে কারণ কমিনে কমিন মিলে মুমিনে মুমিন না মিলিতে পারে কবু কমিনে মুমিন। একজন মমিন আর কমিন একত্রে মিলেনা যারা কমিনাদের ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন যে ইদা জুখির আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ হলেই তাদের অন্তর কেঁপে যায় ও ইদা তুলিয়া তুহু অতপর যখন তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ করা হয় আয়াতসমূহ পাঠ করা হয় তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় শুধু ও দর্শক আমরা এর মাধ্যমে সহজেই প্রমাণ পেলাম যে ওই আত্মাই পরকালমুখী হবে যে আত্মা গঠিত হবে পরকালের চিন্তা চেতনা নিয়ে জবাবদেহিতার মনোভাব নিয়ে আল্লাভির উপরে যার ভিত্তি হবে যেমনটি সাহাবায়িকারাম নিজেদেরকে গঠন করেছিলেন অনুরূপে আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে মানুষের ইমান কখনো কমে কখনো বাড়ে বান্দা যখন আপনার ভালো কাজ করে নেকির কাজ করে তখন কিন্তু তার ইমান বৃদ্ধি পায় তখন সে আরও বেশি ভালো কাজে উদ্বুদ্ধ হয় পাকান্তরে মানুষ যখন পাপের দিকে চলে যায় আস্তে আস্তে তার ইমান কমে যায় আচ্ছা বলুন তো একজন পাশক্ত সরাত আদায়কারী তার ইমান আর একজন শুধুমাত্র জুমার সলাত আদায় করে অন্য কোনো সলাত আদায় করে তার ইমান কি সমান হবে একজন মত্তকীয় পরেজগারের ইমান আর একজন ফাঁসেক ফাজের ইমান কি সমান হবে কখনও না এতে স্পষ্টত প্রমাণ হয় যে ইমান বাড়েও কমে ইমান বাড়ে আল্লাহর আনুগত্য করলে আর ইমান কমে যায় আল্লাহর সাথে নাফরমণি করে গদ্দারি করলে কাজেই একজন ফাঁসেক ফাজের ইমান আর একজন মত্তকি পরেজগার মোমিনের ইমান এক হতে পারে না অতিহব আসুন পরকালে জবাবদেহিতার চিন্তা নিয়ে আমাদের মন ও মস্তিষ্ককে গড়ে তুলি যদি সেভাবে করতে পারি তবে আমরা সফল কাম হব এবং বক্তৃতা আমাদের মনের ভিতরে আসর করবে তাই বিদায়ের প্রাক্যালে স্মরণ করিয়ে দিচ্ছি আবার সে পয়েন্টগুলি যদি আপনি সফল বক্তা হতে চান তাহলে অবশ্যই আপনি যে বিষয়ে বক্তৃতা করবেন সে বিষয়ে আপনার পূর্ণ ইমান থাকতে হবে আপনার প্রত্যয় দৃঢ় সংকল্পের অধিকারী হবেন আপনার আত্মাটি সুস্থ হতে হবে সেলিম হতে হবে এবং আপনার কথাও করব মেনে থাকতে হবে মোত্তা পরেজগার আপনি হন আল্লাহর বাণী এবং পরকালের চিন্তা আপনাকে এগিয়ে দেবে তাই আসুন আমরা নিজেরা এখান থেকে রোহের খোরা গ্রহণ করি এবং আত্মাকে পরিশুদ্ধ করি আল্লাহর আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়ালি ও সাহবহিন ওসসালামালকম ওরক আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি সাল্লাম এর সন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না सम्र जीवन के सकाल सतटर असंतुष्ट पे मानस तो आदम सन्ता स्वाभाविक चिंतित विचलित म